স্বাগত জানাচ্ছি আমরা এ পর্যায়ে সাহেব খারির আরেকটি হাদিসের উপর আলোচনা করব এটি বাহি বা ওয়াহির সূচনা পর্বের দ্বিতীয় হাদিস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 প্রিয় দর্শক আমরা সেটি না যেহেতুটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য কিন্তু হাদিসটা যখন আমরা বোখারি থেকে পড়ছি সনদ সহ পড়ছি যাই হোক আয়সারদি আল্লাহ তিনি বলছেন বর্ণনা করছেন যে হারিফ ইবনে হিসাম রাদি আল্লাহ তিনি রাসুল্লাহ सल्ल सल्लाह आलहसल्लम के जिज्ञासा करल यसोल्लाह आपनारे ओहि क्यों आसे अपनर ओहि कसे तक रसोल्लाह सल्लाह अलहसल्लम काखो कख अथवा अनेक समय आहयानान बोलते समटाइम्स कखो कख अथवा बांगनेक समय बोलते परि हमारे अनेक समय वही आसे घंटाध्वनिर मत मिथिला सल्सलत जारास घंटार जे एक धनि आवाज़ है सरकम एक घंटाधन मत कर मन हुई जो एक धनर गुंजरणा सुनते ओह अशादुह आलैया घंटाधन मत ओहर जो रूपटा से सब चे कठिन सब चेदीत अर्थात कठिन कठोर कठोरता फिल करी मन हो जो हमारे सब चे बड़ो बोझा तक हमारे दे এরপর ওহি যখন শেষ হয় তখন আমি তা মুখস্থ করে নেই। ফায়ফ ফায়ুফসামু আন্নি ওহি যখন শেষ হয় আমার কাছ থেকে ওহিটা যখন নাজিল হওয়াটা শেষ হয় ও আকাদ ওয়াইত আনহুমা কাল ফেরেস্তা যা বলেছেন সেটি আমি মুখস্থ করে নিই ধারণ করে নিই আর কখনও কখনো ওহি আমার কাছে আসে এভাবে যে ফেরিস্তা নিজেই আমার কাছে একজন মানুষের বেশ ধরে আসেন এবং আমার সাথে কথা বলেন আমাকে ওহিটা শুনিয়ে দেন আমাকে ওহিটা বক্তব্যের মাধ্যমে শ্রবণ করান ফা আরিমা আকুল মাই আকুল তিনি যা বলেন তখন আমি সেটা ধারণ করি সেটা আমি মুখস্থ করে নেই এরপর আয়সারাদি আল্লাহ তালা বললেন আমি রাসুল্লাহ সাল্লা সাল্লামকে দেখলাম যে তার উপর ওহিনাজ হচ্ছিল ফিলিয়া মিশাদিল বার্থ খুবই কঠিন ঠান্ডার দিনে प्रचंड ठंडा पड़छे एरक दिन ओही नज हनहूहिटा नाज़ल शेष हलो व इन्ना जबी नाहू अथचार ललाट तर कपाल ललाट लयता फसद आका घामे भिजे गल तर मानी हहिर चारहि तार, तार शरे देहे एम एक प्रभाव फलत जे प्रचंड ठंडार दिन कपाले घम देखा देहिर जे षण दायित्व एक बड़ो ग्रहण पद्धतर क्षेत्र रसुल्ह सल्लम जा फेस करत से जिनटा तुम धरा हल ओहर दोटो पद्धति प्रियदर्शक पेलम एवं एक जिनका क्लियर हो हादी के रसुलल्ला साल्लम ओहि बोकार हादी ओहि तर नाजेल होता हमें पेलम द्वितियों पेलम ओहिर दोटो प्रकार जसूसल्लाम सत्य कष्टदायक छो से ग्रहण करा क्यों आल्लाया दायित अम्लानो बदने ग्रहण कर उम्मा के जेतु संशोधन दायित्व देर दायित्व जेतु ताक के देाल हदिथे से दायित पालन जमे अम्लान बदने ये ओहि के ग्रहण कर सब कठिन कष्ट समय ফা আই ওকাদ আই তু আুমা কাল ফা আই মায়াকুল দুবারই বলেছেন যে তিনি ধারণ করে নেন সে ওইটাকে তিনি আত্মস্থ করে নেন মুখস্থ করে নেন আল্লাহ আকবর আমরা যখন কোনো কথা শুনি আপনি যদি মনোযোগ ভালো মতো না রাখেন মনোসংযোগ করতে না পারেন এবং খুব সিরিয়াস না হন তাহলে তো আপনি কিছুই মনে রাখতে পারবেন না আর যদি সিরিয়াস হন তাহলে হুব হু মনে রাখাও খুব কঠিন কিন্তু রাসুসাউসাল্লাম প্রথমত तर निजर सम मनसंज कर आल्ला तलाता के हेल्प कर उद्देश्य जेहेतु एक जिन निखुत देवें से मानसिकता पोषण करतें बिनी प्रचंड कष्टर मध्यम अर्जित से व्हाँ मुखस्थे नो पद्धति हदिसे एस अतए यह रसुल सल्लामी भलोबासा जान कमती है तरह महाब्बत जान कमेना चाहिए ख्याल रखते हु ए प्रिय रसूल मानवदरती मानवतार बंधु निजे कठिन अवस्था के ग्रहण करती रिसालतर दायित्व पालन करतए से विषय सब समय मना रखले भलोभ हादिस के ग्रहण करते द्विधा थकबेना प्रिय दर्शक तृत्य हादीटी अपन सामने उपस्थापन करब ये एक बड़ हदीस यजे আমরা কিছু অংশ আরবি পড়ে তারপরে আপনাদের সামনে অনুবাদ পেশ করব এবং তারপরে এর শিক্ষা নিয়ে আমরা কিছু আলোচনা لا يرى رؤيا.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 حتى بلغ مني الجهد ثم أرسلني فقال اقرأ .قلت ماء أنا بقاري فأخذني فغطني الثانية حتى بلغ مني الجهد ثم أرسلني فقال اقرأ .فقلت ماء أنا بقاري فأخذني فاغطني الثالثة ثم أرسلني فقال اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم أحدثتي فيه উম্মুল মোমেন আয়সাহ রাজি আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের অহির যে সূচনা হয়েছিল প্রথম মানে তাকে যে ওহি দিয়ে সূচনা করা হয়েছিল প্রথম সেটি হচ্ছে আর রো ইয়া আস আলেহা বাস্তব স্বপ্ন সত্য বাস্তব স্বপ্ন এবং সেটি হচ্ছে ঘুমের মধ্যে ঘুমের মধ্যে বাস্তব স্বপ্ন নবীদের এই স্বপ্ন বাস্তব এবং সেটা হচ্ছে আর ইয়া আস আলহা ফান আরান তিনি যখনই কোনো স্বপ্ন দেখতেন তা প্রভাতের আলোর মতো তার কাছে বিকশিত হতো তার কাছে যা জা ইলা জা আত্মাল প্রভাতের আলো যেমন ক্লিয়ার একদম এখানে কোনো অস্পষ্টতা নেই অন্ধকার নেই তেমনই বিকশিত প্রভ প্রভাতের আলোকের মতো তার কাছে চলে আসত তার কাছে প্রতিভাত হতো অর্থাৎ ওহিটা তার কাছে এমন স্পষ্ট ছিল তুম বে এলে হেলখলা তারপরে তার কাছে নির্জনতা প্রিয় হতে অনুভূত হতে লাগলো এবং তিনি গাড় হেরার মধ্যে নির্জন সময় কাটাতে শুরু করলেন আসলে এই হচ্ছে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব গ্রহণের জন্য বা নবুয়তের যে বিশাল রেসপন্সিবিলিটি সেই রেসপন্সিবিলিটি বা দায়িত্বটাকে যেন তিনি সহ্য করতে পারেন তার জন্য একটা প্রস্তুতি প্রস্তুতি পর্ব তিনি ফায়াত এখানে আরবিতে এসেছে যে তিনি সেখানে আল্লাহর ইবাদত করতেন আহ এখানে বলা হচ্ছে অহুয়া আতাহুদ ইয় তাহান মানে আব্বাদ তিনি সেখানে আল্লাহর ইবাদত করতেন আল্লাহ কয়েক রাত্রি আল্লাহ আলিয়া লাইলন শব্দের বহুবচন অনেকগুলো রাত্রি রাওয়াত আয়াদ এখানে বেশ কয়েকটা সংখ্যা অর্থাৎ বেশ কয়েক রাত্রি তিনি একাধারে থেকে সে হেরার মধ্যে সময় কাটাতেন এবং আল্লাহর ইবাদত করতেন আল্লাহর ইবাদত করতেন এভাবে এসেছে কি ইবাদত করতেন এর ব্যাখ্যাটা আসেনি যেহেতু আসলে আমরা জানি যে সালাতের যে ফারজিয়াত অথবা জাকাতের অথবা कुरान्य समस्त आयातलो तो परवर्ती नाजिल हो फ इबादतगुलू जे करतना से बोझा जाते आल्लर महत्व नहीं भावतेंल्लर जतटुकु फेतरत अनुजाई जाना सम्भव छो तुकु ज्ञान दिए ततटुकुम दिए आल्लर इबादते मग्न थकत ये स्पष्ट পরিবার পরিজনের কাছে ফিরে যাওয়ার আগেই তিনি বেশ কয়েক রাত্রি সেখানে কেট কাটিয়ে ইবাদতের মধ্যে কাটাতেন এবং তারপরে তিনি কিছু খাদ্যদ্রব্য নিয়ে আসতেন এরপর আবার তিনি খাদিজার কাছে ফিরে আসতেন যেহেতু আমরা জানি যে নবুয়াতের আগে বেশ কয়েক বছর আগেই তিনি খাদিজা রাদি আল্লাহ তাল আনহাকে বিবাহ করেন খাদিজার কাছে ফিরে এসে আবার তিনি সম পরিমাণ খাদ্যদ্রব্য নিয়ে যেতেন এবং এভাবে তার বেশ চলছিল দিনের পর দিন ইত্যবসরে তার কাছে হক সত্য চলে আসলো সত্যের আগমন ঘটল সত্য ওয়হির আগমন ঘটল এবং এমন অবস্থায় এই অহির প্রথম তার কাছে আসলো যখন তিনি গাড়ার মধ্যে ছিলেন মালাক বা ফেরেস্তা তার কাছে আসলেন এবং তাকে বললেন এক র পড়ুন একরা হচ্ছে আরবিতে একটা নির্দেশসূচক বাক্য যার অর্থ হচ্ছে পড়ুন কা সাল্লাহ সাল্লাম তখন বললেন যে আমি তো পড়তে যাই না কাওয়ালা ফা খাদানি তখন রাসুল সাল্লাহ সাল্লাম বর্ণনা করছেন যেহেতু তিনি এ বর্ণনাটা খাদিজার কাছে এসে করেছিলেন সে বর্ণনাটা এখানে আয়সা আবার তুলে ধরেছেন তিনি বললেন তখন আমাকে ফেরেশা ধরলেন ধরে ফা গাত্তানি আমাকে খুব চাপ দিলেন আমাকে আবৃত করে ফেললেন তার দেহ দিয়ে হ্যাঁ চা বালা গাবেন নেই জাহাদ এতে আমার বেশ কষ্ট হলো সোমার সালানি এরপর আমাকে আবার ছেড়ে দিলেন ফাকালে এরপর আবার বললেন এক আমি বললাম যে আমি তো পড়তে যাই না ফাখা দানি ফাঁকাত্তানিয়া আমাকে আবার ধরে আবার চাপ দিলেন দ্বিতীয়বারের মতো এতে এবারও আমার কষ্ট হল এরপর আবার আমাকে ছেড়ে দিলেন পরে আবার বললেন এক র দ্বিতীয়বার বললেন যে পড়ো পড়ুন কিন্তু আমি বললাম মা আনবে আমি তো পাঠক নয় আমি তো পড়তে পারি না এরপরে তিনি আবারও আমাকে তৃতীয়বারের মতো ধরে চাপ দিলেন এরপরে চাপ দিয়ে ছেড়ে দিলেন আর বললেন এ কর বিস্মাল খালাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন ইনসানকে মানুষকে আলাক থেকে এ করা অরব্বকাল আক্রম তুমি পারো আর তোমার রব বড়ই করুণাময় এরপরে এটা হলো ওহির প্রথম নাজিল হওয়ার সূচনা একদম গোটা শব্দ যেটা নাজিল হয়েছিল রাসুল সাল্লাহাম সেটা বর্ণনা করলেন সোরা আলাক সেটা নাজিল হলো তিনি ফরাজা আবি হা রাসুল্লাহ সাল্লা সাল্লাম রাসুল্লাহ সাল তিনি ফিরে আসলেন ঘরে ইয়ারু ফুয়ালা আলাহিজাত্মেল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন ফিরে আসলেন তখন তার হৃদয় হার্টবিট বেড়ে গিয়েছিল আসলে হৃদয় কাঁপছিল এখানে হাদিসের ইয়ার জুহ ফুয়ু ফুয়াদ মানে কাল্প তার কাল্পটা কাঁপ ছিল অর্থাৎ হার্টবিট বেড়ে গিয়েছিল ফাদা খালা আলা খাদিজা এভাবেই তিনি খাদিজার কাছে প্রবেশ করলেন রাদা আল্লাহ তাল আর বললেন যে আমাকে ঢেকে দাও আমাকে আবৃত্ত করো ফাজা তখন তারা কম্বল দিয়ে তাকে আবৃত্ত করলেন তারা মানে আরও লোকজন ছিল সকলে মিলে হ্যা তাজ বা আনহুল আর র তার কাছ থেকে সেই ভীতি ভাবটা সেই بيتي بيست وبحبتا تولي فقال لخديجة وأخبرها الخبر لقد خاشيت على نفسي تكون تني خديجة كي شب خبر جانية بولين جا عمي تو أمروبر أشنك كورتي أمر بخويل اكت نيجي روبر يأمر بخويل فقالت خديجة كلا والله ما يخزيك الله أبدا إنك لتصل الرحم وتحمل الكل وتكسب المعدوم وتقري الضيف وتعين على نوائب الحق فانطلقت به خديجة حتى أتد به ورقات ابن نوفل ابن أسد ابن عبد العزة ابن عم خديجة رضي الله تعالى عنها إيه كوثا شنار پوري خديجة رضي الله تعالى عنها رسول الله صلى الله عليه وسلم كي جي كوثا تبولين شتا شنار وخري لكارمو توكتا بيشوي إيه كي آمده شكاروني كيثو آتسي تيني بولين جا اللر قسم كخو نوي نوي اپنيني جروپر عشن كار كنو كاروني আল্লাহ কখনও আপনাকে লাঞ্ছিত করবেন না আপনি তো আত্মীয় স্বজনার সঙ্গে সদাচারণ করেন অসহায় দুস্থদের আপনি সাহায্য করেন আপনি নিঃস্বকে সহযোগিতা করেন আপনি মেহমানের আপ্যায়ন করেন এবং হক পথের দুর্দশাগ্রস্তকে আপনি সাহায্য করে থাকেন সুহান আল্লাহ এ হচ্ছে রাসুল সাল্লা সাল্লামের আখলাক যেটা নবতার আগে ছিল আল্লাহ তো তাকে সেভাবে প্রেপেয়ার করেছেন সেভাবে প্রস্তুত করেছেন আর এখানে দেখার বিষয় যারা সত্যি ভালো কোনো কাজ করে তাদের কোনো আশঙ্কার কোন কারণ নেই এখানে দেখার বিষয় যারা ইমানের পথে ইসলামের পথে চলে তাদের কোনো আশঙ্কারই কারণ নেই সেটি খাদিজা রাদি আল্লাহ তাল আহার কথা দিয়ে ফুটে উঠেছে আরেকটা বিষয় সেটি হচ্ছে রাসুল সাল্লাহসাল্লামের যে গুণগুলো এখানে খাদিজা রাদিয়াল্লাহ তালা বর্ণনা করলেন সেটা আখলাকি বিষয় ইসলামের নবীকে সাল্লাহ সাল্লাম আল্লাহ তালা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 এরপরে খাদিজা রাদি আল্লাহ তালহা তাকে নিয়ে রাসুলসাল্লাহ সাল্লামকে নিয়ে ওয়ারাকা ইবনা নাউফল ইবনা আসাদ ইবনা আব্দুল ওজা তার চাচাতো ভাই হন তার কাছে আসলেন এবং ওরাকা তিনি ছিলেন একজন মানুষ যিনি জাহেলি যুগে খ্রিস্টান ছিলেন নাসোরা ছিলেন যিনি নাসোরা ছিলেন ওয়াকবুল কিতাব আল এব্রাহানী তিনি এবরানী ভাষার কিতাবগুলো তিনি বর্ণনা করতেন লিখতেন ফয়েত মিন আল এঞ্জিল বিল এবরানিয়া তিনি এঞ্জিলকে এবরানি ভাষায় লিখতেন ভাষা আল্লাহ যা চেয়েছেন পরিমাণ ও কানা শাহখান কাবির কাদা আমিয়া তিনি অনেক বৃদ্ধ ছিলেন অন্ধ হয়ে গিয়েছিলেন জীবনের শেষ বয়সে পৌঁছে ফাকাল আতলাহ খাদিজ ইয়াবনা আম ইসমা মিন এবন আখিখ তুমি তোমার ভাইয়ের ছেলের কাছ থেকে তুমি শোনো অর্থাৎ রাসুল সাল্লা সাল্লামের কাছ থেকে শোনো ফাঁক ওরাকা ইয়াবনা আখিমা দাতারা হে এবনা আখি হে আমার চাচা ভাই বলো তোমার কি হয়েছে কি দেখেছো ফ আকবর রাসুল্ল সাল্লাহ খাবার তখন যা দেখলেন সবকিছু তাকে অবহিত করলেন হাইন ইদ্রিজুকা কৌমুখ তখন তিনি বললেন এ হচ্ছে সেই বার্তা বাহক আল্লা তালা মুসাল্লাহ সাল্লামের উপর যাকে নাজিল করেছিলেন হায় আমি যদি তখন জীবিত থাকতাম যখন তোমার কাউম তোমাকে বের করে দেবে তখন রাসুল্লা সাল্লাম বললেন আহ মুখ রিজাইয়া হুম আমাকে কি আমার জাতির লোকেরা বের করে দেবে তখন তিনি বললেন না আমাতেুল কাত্তুমে মত তুমি জানিয়ে এসছো তানিয়ে যখনই কোনো লোক এসেছে ইল্লা ও দিয়া তার শত্রুতা করা হয়েছে ওই ইয়ুদরেকি ইয়ৌমুখ আনসরুকা নাসরান মো আজ্জারান যদি তোমার দিনগুলো আমাকে পায় তোমার সে নবতের দিনগুলোতে আমি থাকতে পারি তাহলে আমি তোমাকে প্রবলভাবে সাহায্য করব। সোম্মেলা মিয়ান শাহ ওরাকা আন তোফিয়া ও ফাতার আল ওয়াহি এরপর ওরাকা অল্প কিছুকাল পরে মারা গেলেন এবং ওহির দরজা বন্ধ হয়ে গেল প্রিয় দর্শক এ হচ্ছে আহাদিসটা তৃতীয় যে হাদিসটা আপনাদের সামনে পেশ করলাম এহাদিসের মধ্য দিয়ে আমরা ওহির প্রথম ঘটনাটা আমরা জানলাম সাহেব ওখারের তৃতীয় হাদিস্থি থেকে এবং জানলাম রাসুলসল্লাহ সালামার আখলাক জানলাম খাদিজারাদি আল্লাহ তাল আনহার যে চাচাতো ভাই ওয়ারাকা যিনি আহলি কিতাবের একজন লোক ছিলেন তিনিও আসলে তাকে রাসুল হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন আজও সিনসিয়ার মানুষরা তাকে রাসুল হিসাবে স্বীকৃতি দেয় তো অতএব এই শিক্ষাগুলো আমাদের জন্য আরও বিকশিত হোক আমরা যেন শিক্ষার মধ্য দিয়ে নিজেদের নবীকে সম্মান করতে শিখি